ইসলাম আমরা মানতে হইব ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহ রসুল সম্পর্কে তারা দায়িত্বশীল গৃহর মানুষ ইসলাম মতো চলের কিনা না আপনার সন্তানের খানে খাইতে ডাইনাত দিয়ে কিনা বিসমিল্লা খাইয়া খায় কিনা ডাইন খাতে ঘুমায় কিনা ঘুমাই দুয়া পড়ছে কিনা টয়লেটে যাইতে সময় সঠিকভাবে টয়লেটে কিনা দুয়া পড়িয়া সঠিক সঠিকভাবে বারোর কিনা তার পবিত্রতা সালাতনি মায়া খাইছেননি বইনে খাইছেননি তার না। হেতার নাস্তা খাইয়া যায় গিয়া সে যখন বাড়ির থাকে তার আশেপাশে যারা মানুষ আছেন তার প্রতিবেশী এই প্রতিবেশীর হক আদায় করতে হইব প্রতিবেশী ঠিক মতো খাইছে কিনা না এটা দেখতেই আমরা তো গাড়ি গিয়া বইলে যদি বিত্র সিট ও বই গাড়ি যদি লাইনের গাড়ি বই আর বৃত্রটা একটু বই আর আমার দাঁড়িয়ে অবস্থা আমি প্রতিবেশী হকা দেয়া করছি এক ঘন্টা লাগে অন্তট যখন যাই এই সময় করে প্রতিবেশী লেগে আমার সামনে লেগে আমার লগে ইমাম সাহেব বইছেন আমি দেখতাম যে আমি যতটুকু কম জায়গা পড়িয়া বইবার ব্যবস্থা ওটা ঐ লোক আমার দায়িত্ব রসুল্লা ইসলামে হোসেন প্রত্যেক দায়িত্বশীল মারা দায়িত্বশীল পরিবার প্রধান হিসাবে তারা এইগুলা ইসলাম আসে কিনা না খালি সকালে উঠিয়া ইংলিশ মিডিয়াম স্কুল পাঠাই দিলা সকালে উঠিয়া স্কুলও পাঠাই দিলা কোরআন লোকের সম্পর্ক নাই কোরআন ফর্শে এখন দেখা যায় এখন আর সম্পর্ক নাই কোরআন চর্চা না করার কারণে এখন কোরআন বলি গেছে আল্লাহ সুহানো তাহলে আমরা বুঝার তৌফিক দাল হরুফকার আগে সকালে উঠলে বাড়ি এখন ইতা নাই এখন যার এখন উঠে গিয়ে আটটার সময় দশটার সময় স্কুল হইলে একটু দৌড়িয়াটা নিয়া লিয়া দিলা নামাজের লাগিয়ে উঠেন না তার লাগিয়া ইস্কুলের সময় দাঁড় গিয়া তার বুঝার তো ফিকার ফর ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম খালী মসিদ গিয়া নামাজ ফোর নাম নাই ইসলাম খালি ওয়াজ মাহফিল আল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম হক ইসলাম ইসলাম আপনি পুরীরে বিয়া দিলে ইসলাম আপনি অন্যের বিহা যদি অনুষ্ঠান যায়নি ইসলাম মতো থাকতাম আপনি আপনার গরম মানুষের ইসলামিকা আল্লাহ সুহান তৌফিক দান আল্লাহ সুবাহ আমরা আওয়ারে বোয়ারে কবুল খরক্কা এই মাহফিলো যারা আয়োজন করছেন আল্লাহ সুবাহ তার আয়োজন কবুল খরক্কা তারার এই দিনের প্রতি আরো বেশি আগ্রহ আল্লাহ আমরা যারা আসি দিন সঠিক ভাবে জানার বোঝার আমল করার দান খরক্কা